জানাজারিয়া মেলা সৌদি আরবের সবচেয়ে বড় মেলা যেটা প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এটা বিশ্বের জুড়ে বিখ্যাত একটি মেলা প্রতি বছরের মতন মেলাটি অনেক বড় করে আয়োজিত হয় কিন্তু এইবার প্রথমবারের মতন ব্যবস্থাপকেরা এমন একটি কাজ করে যা তাদের অনেক আগেই করে ফেলা উচিত ছিল মসজিদের নবিত রাসুল সাল্লা সাল্লামের কবরকে কেন্দ্র করে অনেক আগে থেকে মন গড়া কাহিনী প্রচলিত ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে এই মন গড়া খিস্তা কাহিনীগুলোর প্রচার প্রসার আরো বেড়ে যায় ইউব ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইট এমন কিছু ছবি ছড়িয়ে আছে যেখানে দেখানো হয়। কিছু ছবি এমনও আছে যেখানে তিনটি কবর দেখানো হয় তারা বলে যে এটা ছবি। এই ছবিগুলোতে রাসুল সাল্লাহাম আবু বকর সুদ্দিক রিয়া আনহুম উমর রাজি আলাউ আনহুম দেখানো হয়েছে এমনইভাবে কিছু ভিডিও দেখা গিয়েছে যেখানে একজন লোক তাকে রাসুল সাল্লাহম কবর এর খাদেম হিসেবে নিজেকে দাবি করেছে ও সে বলে তার কাছে এইসব ভিডিও না জানাদারিয়া মেলাতে হারামাইন শরীফ আয়োজিত মেলাতে আসা সকল লোক জন্য তারা একটি ভিডিও তৈরি করে যেটা প্রজেক্টরের সাহায্যে দেখানো হয় এই ভিডিও দেখানোর সময় তাদের একজন কর্তৃপক্ষ সেখানে অবস্থান করে ও রাসুল সাল্লাহাম কবরের ভিতরের কক্ষর ব্যাপারে বর্ণনা করে হারামাইন শরীফের প্রথমবারের মতনকে দেখায় এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় এই দরজাটাকে বাপসাই দায়ে ফাতেমা বলা হয় এই দরজা দিয়ে ঢোকার পরে একটি সাদা কক্ষ আসে যার মেঝেতে শাহ ফসলের সময় পুরানো মার্বেল পাথর দেখা যায় কক্ষের একদিকে একটি অভয়ারণ্য দেখা যায় যাকে মেহরাব এ ফাতেমা বলা হয়ে থাকে এই দেখার চেষ্টা তারা সবুজ রঙের একটি পর্দা ছাড়া কিছুই দেখবে না এই পর্দাটি রাসুল সাল্লা সাল্লাম কবরের কক্ষের দেয়ালে টাঙানো আছে যে দেয়াল কোন দরজা নেই এই দেয়াল সাড়ে ছয় মিটার উঁচু এই দেয়ালের অন্যদিকে অর্থাৎ ভিতরে আরো একটি দেয়াল আছে সেই দেয়ালের ভিতরে রাসুল সালামের অবস্থিত আপনার এই ছবিতে যে গারো বাদামি নমে দেয়ালটি দেখতে পাচ্ছেন তার উপরই সবুজ রঙের পর্দাটি দেওয়া আছে উমর বিন আব্দুল আজিজ এই পদ্মাটিকে রাসুল সাল্লাহ কবরের দেয়ালের গিলা হিসেবে দাবি করেছেন এই দেয়ালের কোন দরজা নেই এবং এই দেয়ালের সাড়ে মিটার উঁচু আছে তার মানে এই হয়েছিল। এই দেয়াল থেকে সাল পর্যন্ত কেউ কবরগুলোকে দেখার ভাগ্য করে উঠতে পারেনি রাসুল সাল্লু আল্লাহামের কক্ষের ভিতরে যাদের যাওয়া সৌভাগ্য হয়েছে তারাও আজ পর্যন্ত রাসুল সাল্লাহ কবর দেখতে পায়নি তারা এই সবুজ রঙের পর্দার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করে এ থেকে বোঝা যায় সোশ্যাল মিডিয়া গুলোতে যেসব ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে এই সকল ছবি ভুয়া ও মিথ্যা যার মাধ্যমে কিছু লোকসকল সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ আমাদের এই সকল ছবি ভিডিও গ্রুপ থেকে যেসব ফিতনা তৈরি হচ্ছে তার থেকে রক্ষা করুক